আর সেই সোনালী যুগের মানুষগুলো হচ্ছেন সাহাবাহাম রিয়া আনহম আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে তাদের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন রাসুল সাল আলিমসাল্লাম তাদের যুগকে শ্রেষ্ঠ যুগ বলে করেছেন আমার যুগ তারপর যারা আসবে তারপর যারা আসবে সুতরাং বুঝা যাচ্ছে নবী রাসুলগণের যুগের পর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাহামী আল্লাহ আনহুমের যুগ আজকে আমরা সেই সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষগুলোর অসংখ্য বৈশিষ্ট্য থেকে পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা এবং অনুধাবন করা আমাদের একান্ত প্রয়োজন প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহাব একরম রাজি আল্লাহ আনুমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত যেমন এমনি মাসুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসের মাঝে এসেছে সাহাবিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ও আকাল্লাহা তাকাল্লুফা তারা ছিলেন লৌকিকতা মুক্ত এমনি ভাবে কম রিবনুল হাতাব রা দিয়ালাহালাহ বলেন নুহিনা আনিত আমরা লৌকিকতা থেকে বিরত থাকতাম সাহাবেকরাম রাজ্লাহ আনহোম কখনোই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতেন না তারা ছিলেন একেবারেই সহজ সরল সাদা জীবনের অধিকারী তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন মনের মাঝে কোনো ধরনের ভেজাল ছিল না যেমন উদাহরণস্বরূপ রাসুল সাল্লাহ আলিমু আসাল্লাম যখন সাহবাইকরাম রাদি আল্লাহ আনুমের সাথে কোনো মজলিসে বসা থাকতেন তখন বাহির থেকে কোন মানুষ এসে বুঝতে পারত না যে তাদের মধ্যে কি রাসুল উল্লাহ সাল্ল আলিম্লাম আল্লাহ রাসুলকে খুঁজে বের করতে তাদের কষ্ট হতো এজন্যই তো কোন আরবি কোনো বেদুইন ব্যক্তি যখন দূর থেকে রাসুল সাহেবদের মজলিসে আসত তখন এসে প্রশ্ন করত আইনা না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আই না রসুল উল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোথায় আল্লাহ রাসুল মোহাম্মদ কোথায় অতঃপর যখন তখন তারা চিন্তা করুন আলীমাসাল্লামকে খুঁজে পেতে রাসুল সাল আলী আসাল্লাম কে চিহ্নিত করতে তাদের কষ্ট হতো এর কারণ কি কারণ রাসুল সাল আলীম মাথায় এমন কোন রাজকীয় মুকুট ছিল না যেটা দিয়ে রাসুলকে চেনা যায় এমন সাল্লামকে সনাক্ত করা যায় রাসুল সাল আলী ওয়া জন্য আলাদা ভাবে এমন কোন স্পেশাল ড্রেস ছিল না এমন কোন স্পেশাল পোশাক ছিল না যার মাধ্যমে রাসুল সাল আলী পরিচয় লাভ করা যায় বরং রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম সাদামাটা জীবনের অধিকারী ছিলেন তিনি সাহাবাই কারাম রাজি আল্লাহ সাথে মিশে থাকতেন তিনি স্বাভাবিক খাবার খেতেন স্বাভাবিক পোশাক পরতেন সব ধরনের বাহনে চড়তেন চাইতে গাধা কিংবা মতো খুদে বাহনই হোক না কেন তিনি শহুরে গ্রাম্য শিক্ষিত অশিক্ষিত সকলের সাথেই উত্তম আচরণ করতেন রাসুলসাল আলী হাসাল্লামের জীবন ছিল একেবারেই স্বাভাবিক অস্বাভাবিক কোনো আচরণ তিনি করতেন না কিন্তু আজকে আমাদের অবস্থা কি আজকে আমাদের অবস্থা হচ্ছে আমরা ভাবের রাজত্বে বসবাস করি মানুষের মাঝে একটু পপুলার হতে পারলেই আমাদের লৌকিকতা শুরু হয়ে যায় আমরা অস্বাভাবিক আচরণ শুরু করি আমাদের পোশাক আশাক চলাফেরা ভাবভঙ্গিতে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয় যেমন কোনো মাহফিলে গেলে আমাদের জন্য স্পেশাল বাহন লাগবে আমরা বাসে চড়ে মাফিলে যাই না আমাদের খাবারের মেনুটা স্পেশাল হতে হবে আমরা স্বাভাবিক খাবার খাই না আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলে এক মাস আগ থেকে জানিয়ে আসতে হবে নয়তো আমরা তার সাথে সাক্ষাৎ না। এছাড়া হরেক লৌকিকতা আমাদের মাঝে পরিলক্ষিত হয় প্রিয় ভাই বোনেরা না রাসুল সাহাবিদের জীবন এমন ছিল না তারা অনেক স্বাভাবিক জীবনের অধিকারী ছিলেন তাদের সরলতা কোন পর্যায়ের ছিল তা বোঝার জন্য আরো কিছু উদাহরণ দিচ্ছি একবার রাসুল সাল আলিমাসাল্লাম সাহাব একরম রাদিয়া আহুমের মজলিসে বসা ছিলেন এমন সময় একজন মহিলা এসে রাসুল সাল আলী বিবাহের জন্য প্রস্তাব দিল সে বলল ইয়া রাসুল্লাহ আমি আপনার সাথে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই তখন রাসুল সাল আলীমাসাল্লাম চুপ রইলেন এভাবে মহিলা তিনবার প্রস্তাব দিল তিনবার রাসুল সাল আলী চুপ করে রইলেন এই অবস্থা দেখে একজন দরিদ্র সাহাবি দাঁড়িয়ে বলল ইয়া রাসুলাল্লাহ আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে খুঁজে দেখো একটি লোহার আংটি হলেও নিয়ে আসো সে বলল ইয়া রাসুলাল্লাহ আমার কাছে এটাও নাই তখন রাসুল সাল আলিমসাল্লাম বললেন তোমার কি কোরআনের কোন আয়াত মুখাস্ত আছে তোমার কি কোরআনের মুখস্ত আছে তখন সে বলল হা আমি কোরআনের সাল্ল আলিম বললেন যাও এই কোরআনের মাধ্যমে ঘটনার দিকে লক্ষ্য করুন রাসুল ও সাহাবা সাহাবাইকে আমরা আহমের সরলতা দেখুন আল্লাহর রাসুলকে একজন মহিলা বিবাহের প্রস্তাব দিচ্ছে সেই সময় একজন সাহাবি সরল মনে বলছেন ইয়া রাসুল আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন তাহলে আমরা কি এত সরল মনে শাহীের সামনে বলতে পারতাম শাইখ আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন আর যদি আমরা ভুলে বলেও ফেলতাম তাহলে শাইখের আচরণটা আমাদের সাথে কেমন হতো প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের অন্তরের সরলতা নেই আমরা সহজভাবে কোনো কিছুকে নেই না কিন্তু সাহাবাইকার রাজি আল্লাহ আনহম ছিলেন একেবারেই সহজ সরল তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন তাদের হৃদয়ে কোনো ধরনের বক্রতা ছিল না দুই নম্বরে সাহাবাইকার রাজিয়াল্লাহ আনহোমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা যখনই কোনো এলম অর্জন করতেন দিনই বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতেন সাথে সাথেই তার উপর আমল শুরু করতেন তাদের এলম ছিল আমলের সাথে সম্পৃক্ত যতটুকু শিখতেন ততটুকুর উপর আমল করতেন কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত আমরা অনেকেই আছি যারা বিষয়ভিত্তিক ভিত্তিক বই কিনতে পছন্দ করি পাবলিকেশন থেকে নতুন কোনো বই পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা সেটা সংগ্রহ করে ফেলি আমাদের অনেকের বাসাই দেখা যায় আমাদের বুক সেলফগুলো বিষয়ভিত্তিক কিতাব দিয়ে সাজানো অলুমুল কোরআন তাফসির অলুমুল হাদিস ফেখ বালাগাত মানতেক হাদিস গ্রন্থের বড় বড় সরা আকি তার বিভিন্ন কিতাব দিয়ে আমাদের বুক সেল্ফগুলো পরিপূর্ণ আমাদের অনেকের বাসায় দুই তিনটা রুম শুধুমাত্র কিতাবের জন্য বরাত্মর আলহামদুলিল্লাহ কিতাব সংগ্রহ করা এটা অনেক ভালো কাজ কিন্তু এই কিতাবের উপর আমাদের আমল কোথায় অথচ রাসুল সাল আলী বাড়া যখনই কোনো কিছু শিখতেন তখনই তার উপর আমল করতেন এজন্যই তো আব্দুল ইবনে মাসুদর আল্লাহ তালু বলেন যখনই আমরা কোরআনের দশটি আয়াত মুখস্ত করতাম তখন আগে সেই দশ আয়াতের উপর আমল করতাম তারপর আবারও সামনে দশটি আয়াত মুখস্ত করতাম আল্লাহ আকবর তারা শিখতেন সাথে সাথেই এর উপর আমল শুরু করতেন তাদের শেখার উদ্দেশ্যই ছিল আমল করা প্রিয় ভাই বোনেরা খুব ভালো করেই মনে রাখবেন আমাদের কার সংগ্রহে কতগুলো বই আছে এটা আল্লাহ তাহলে দেখেন না আমরা কে কি পরিমাণ বই পড়েছি আমরা কে কি পরিমাণ করেছি করেছি, দেখেন না আমরা কে কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি এটাও আল্লাহ তালা দেখেন না আমরা কে কি পরিমাণ খেতি আর প্রসিদ্ধি অর্জন করেছি এটাও আল্লাহ তালা দেখেন না বরং আল্লাহ তালা খুব গভীর দৃষ্টিতে দেখেন আমরা কে কি পরিমাণ ইম অনুযায়ী আমল করেছি প্রিয় ভাই বোনেরা আজকের দিনে দেখা যায় অধিকাংশ মানুষই জানতে চায় যে শেখ কিভাবে প্রশ্ন করে না যে শেখ কিভাবে বেশি করে আমল করা যায় কিভাবে রাতে কে আমুল্লা তাহার যুদ্ধের অভ্যাস গড়ে তোলা যায় কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায় আমরা অন্যান্য বিষয়ে খুব জানতে চাই কিন্তু আমলের বিষয়ে জানতে চাই না একটি বিষয় নিয়ে একটু চিন্তা করুন হাদিসের প্রসিদ্ধ কিতাবায়ালকে বর্ণিত হয়েছে আব্দুল্লা আট বছর লাগিয়ে শুধুমাত্র সেই একটি সুরা মুখস্থ করতে ইবনে অমর রাদি আল্লাহ লেগেছিল হয়েগেছিল পুরো আট বছর কেন কেন এত সময় লাগলো এর কারণ কি তাদেরকে আমাদের থেকে মেধা কম ছিল স্মরণ শক্তির দিক থেকে তারা কি অনেক দুর্বল ছিলেন এজন্য না তারা আমাদের থেকে হাজার গুণ বেশি মেধাবী ছিলেন তাদের মেধার প্রকরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না শুধুমাত্র আমল করে করে পড়ার কারণে তাদের এত দীর্ঘ সময় লেগেছিল আট বছরে সুরায় উপর আমল করেছেন এবং সুরায় বা করেছেন এটাই ছিল সাহাবাই কারাম রাজি আল্লাহ অবস্থা তিন নম্বরে সাহাবাই কারাম রাজি আল্লাহ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের বিষয়ে বেশি গুরুত্ব দিতেন তাদের তাদের আমলগুলো ছিল একবার হানজালা রাদি আল্লাহ তালাহ আবু বকর রাজি আল্লাহ তালাহুর সাথে সাক্ষাৎ করলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু জিজ্ঞাসা করলেন হানজালা তুমি কেমন আছো তোমার অবস্থা কি তিনি বললেন হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর রাজি আল্লাহ তালু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন সুফাহ তুমি কেন এমন কথা বলছো কি হয়েছে তোমার জান্নাত জাহান নিয়ে আলোচনা করেন তখন আমার মনে হয় কেমন যেন আমি জান্নাত জাহান দেখছি আমার হৃদয়ে আলাদা এক অনুভূতি সৃষ্টি হয় ইবাদতের আলাদা এক আগ্রহ সৃষ্টি হয় জান্নাতকে পাওয়ার জন্য আমার হৃদয় পাগল হয়ে থাকে কিন্তু যখন রাসুলের মসজিদ থেকে উঠে আমি আমার পরিবারের নিকট ফিরে যাই তখন আবার সব কিছুকে ভুলে স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যাই এজন্য আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি তখন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালু বললেন আমার অন্তরেরত একই অবস্থা এবং সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন তোমরা আমার মজলিসে এসে যে অবস্থায় থাকো সর্বদা যদি ওই অবস্থায় থাকতে তাহলে ঘটে প্রিয় ভাই উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন তারা নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে কতটা প্রেশান ছিলেন এমনকি অন্তরের অবস্থার এই সামান্য পরিবর্তনের কারণে নিজেকে যে মুনাফিক বলছিলেন জানো আচ্ছা বলতো আল্লাহ রাসুল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন সেই তালিকায় কি আমার নামটা আছে তখন হুজাইফা রাদি আল্লাহ বললেন না হে আমির মিন সেখানে আপনার নাম নেই রাদি আল্লাহ আনহুম এভাবেই নিজেদের অন্তরের অবস্থার প্রতি খুব লক্ষ্য রাখতেন নিজেদের অন্তরের ব্যাপারে খুব ভয় করতেন তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের অবস্থার প্রতি খুব বেশি লক্ষ্য রাখতেন এজন্যই তো তারা আল্লাহর সাথে ছিলেন তারা থেকে মুক্ত ছিলেন, তাদের মতো পরিচ্ছন্ন না চার নম্বরে সাহাবাইকার আহমের চতুর্থ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সকল সাহবাইকার জিহাদ এবং শাহাদাতকে ভালোবাসতেন আপনি যদি সকল করেন তাহলে দেখবেন ও শাহাদাতের জন্য পাগল পাড়া ছিলেন তারা মনে প্রাণে জিহাদ ও শাহাদাত ভালোবাসতেন সাহাবাহাম রাজি আল্লাহ মাঝে অনেক ভালো ভালো ছিলেন যারা ফেক নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন সাহাবাইকরাম রাজি মাঝে, অনেক ভালো ভালো দায় ছিলেন সম্পদ আল্লাহ আনোমের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবি ছিলেন যারা মদিনায় ব্যবসা করতেন সকল সাহাবাইকারী আর সাহাবু সুফার ছাত্র ছিলেন রাসুল সাল আলিমসালাম ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক আর সকল সাহাবারা ছিলেন তার ছাত্র কিন্তু যখনই জিহাদের ডাক চলে আসত তখন ইতালিবুল আলম ফকে দি ব্যবসায়ী তারা সকলেই সারিবদ্ধ ভাবে জিহাদের জন্য তখন কখনোই কোন সাহাবিকে রাসুল সাল আলিম এমনটি বলেননি যে মাসুদ তুমি তো ফকেই মানুষ সুতরাং তুমি মদিনায় বসে বসে ফেঁকে মাসালা নিয়ে করতে থাকো আমরা যুদ্ধটা করে আসি আবু হুরাইরা তুমি তো মহাদ্দিস মানুষ আমার থেকে তো অধিকাংশ হাদিস তুমিই সংগ্রহ করেছ সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই তুমি মদিনায় থাকো কারণ তুমি শহীদ হয়ে গেলে হাদিসের বিশাল একটা ভান্ডার আমরা হারিয়ে ফেলবো আব্দুর রহমান বিন আউফ তুমি তো মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি তো দিনের পথে অনেক দানসা দেখা করো যেহেতু তুমি দানসা দেখা করো দিনের একটি কাজের সাথে জড়িত আছো সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই রাসুল সাল আলীসাল্লামের ছাত্রদেরকে লক্ষ্য করে রাসুল সাল আলী কখনোই কথা বলেননি তোমাদের তো এখনো পূর্ণাঙ্গ করার মুখাস্ত হয়নি আমার থেকে এখনো সব হাদিসায় থাকো জিহাদে মুমিন এবং মুনাফিকের পার্থক্য হতো জিহাদের মাধ্যমে যে জিহাদে যেত সে হচ্ছে মুমিন আর যে জিহাদ থেকে বিরত থাকতো সে হচ্ছে মুনাফিক রাসুল সাল আলী নিয়ম করে দিয়েছিলেন তেরো বছর বয়সের নিচে কেউ জিহাদে যেতে তখন ছোট ছোট প্রন্দন করতে লাগলো আমাদের বাহনের ব্যবস্থা করে দিন আমরা যুদ্ধে যেতে চাই রাসুল সাল বললেন আমার কাছে তো এমন কোন বাহনের ব্যবস্থা নেই যা দিয়ে তোমরা যুদ্ধে যাবে তখন তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এবং জিহাদে অংশগ্রহণ করতে না দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে প্রবাহিত হচ্ছিল তাদের এই অবস্থার কথা বলেন তাদের কোন গুনা নেই যারা তোমার কাছে এসেছিল তাদেরকে বাহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তুমি বলেছিলে আমার কাছে তো এমন কোন বাহন নেই যা তোমাদের দিব তখন তারা ফিরে যাচ্ছিল এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল এই দুঃখে যে তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করতে পারলো না প্রিয় ভাইরা তারা যুদ্ধে না যেতে পারলে তাদের অন্তর ব্যথিত হতো চোখ দিয়ে পানি পড়তো আর আমরা আল্লাহর বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে জিহাদ থেকে বিরত থাকতে পারলে প্রশান্তির নিঃশ্বাস ফেলি তারা জিহাদে না যেতে পারলে কাঁদে আর আমরা অপবেক্ষা করে জিহাদ থেকে বিরত থাকতে পারলে মনের সুখে হাসি এই হলো সাহবায় কারাম রাজি আল্লাহ আনুম ও আমাদের অবস্থার মাঝে পার্থক্য প্রিয় ভাইরা একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে সকল সাহবায়িকেরাম ফকেই ছিলেন না সকল সাহবায়িকেরাম মুফাসির ছিলেন না সকল মুহাদ্দিস ছিলেন না সকল ছিলেন না সকল ছিলেন না তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন তাকে মুনাফিক বলা হতো না কেউ হলে তাকে মুনাফিক বলা হতো না কেউ হাফিজকুর আন না হলে তাকে মুনাফিক বলা হতো না তবে কেউ যদি জিহাদে না যেত আল্লাহর রাস্তায় জিহাদ না করতো তাকে মুনাফিক বলা হতো কারণ জিহাদ আল্লা পক্ষ থেকে একটি বিমুখ ছিলেন তারা দুনিয়ার ভোগ বিলাস কে অপছন্দ করতেন কারণ তারা তাদের প্রিয় ব্যক্তি রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে এই দুনিয়া বিমুখতার শিক্ষাই লাভ করেছিলেন প্রিয় ভাইরা আপনারা যদি কোন প্রধানমন্ত্রীর দেখেন প্রধানমন্ত্রীর যে দেখলেন রাসুল সাল আলী খেজুরের পাতার চাটায়ের উপর শুয়ে আছেন দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে রাসুল সাল আলী শরীরে খেজুর পাতার দাগ পড়ে গেছে কম রুল খত্য চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রসুল্লাহ দুনিয়ার রাজা বাচ্চারা কত ভোগ বিলাসের সাথে যাপন করে কত দামি বললেন হে অমর তুমি কেন দুঃখ করছো জেনে রাখো লাহুমুদ্দুনিয়া ওয়ালান তারা তাদের এই ভোগ বিলাস দুনিয়াতেই করে নিচ্ছে আর আমরা বিলাসিতা করব আমাদের চিরস্থায়ী আবাস আখিরাতে প্রিয় ভাই বোনেরা আমরা তো বিলাসিতা আর প্রাচুর্যতার মাঝে ডুবে থাকতে চাইশাহ এই দুনিয়ার জীবন তো কোন জীবনই না আমাদের প্রকৃত জীবন তো হচ্ছে আখিরাতের জীবন হে আল্লাহ এই দুনিয়ার ভোগ বিলাস তো বিলাসিতাই না আমাদের প্রকৃত বিলাসিতা হচ্ছে আমরা সাহাবাইকার অসংখ্য বৈশিষ্ট্য থেকে পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য আবার স্মরণ করিয়ে দিচ্ছি এক নম্বরে তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত দুই নম্বর তারা যখনই কোন অর্জন করতেন সাথে সাথেই এর উপর আমল করতেন তিন নম্বর সাহাবাইকেরামরাজি আল্লাহ আনহুম বাদজেকে আমলের চেয়ে অন্তরের আমলের দিকে বেশি গুরুত্ব দিতেন চার নম্বর তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসতেন পাঁচ নম্বর সাহবাঈকরমাদি আল্লাহু আনহুম দুনিয়া বিমুখ ছিলেন তারা দুনিয়ার ভোগ বিলাস অপছন্দ করতেন প্রিয় ভাই বোনেরা আমরা যদি সাহবা এখরমাদি আল্লাহ আনহুমের মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনও সফল হয়ে যাবে ইনসা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের জীবনকে তাদের রঙের রহিন করে দিন তাদের দেখানো পথে আমাদের পরিচালিত করুন দাওয়ানা